যাবো কোন রাস্তায় যাব তখন তোমরা এই গঙ্গাতির পথ দেখিয়ে দেবেদ্বৈত যাচ্ছেন গিয়ে সিংগির খবর দাও যে আমি প্রভুকে নিয়ে ফিরছি গঙ্গাত্রীর পথে সেখানে অদ্দ্বৈতায় দাঁড়িয়ে রয়েছেন অদ্দ্বৈতায় দাঁড়িয়ে রয়েছেন গৌরঙ্গ বা নিত্যানন্দ ছুটছেন সেখানে গিয়ে দেখছেন সামনে অদ্বৈত গোসাই অদ্বৈত গোসাই যখন দণ্ডবধ করছেন সে যখন দণ্ডবোধ করছে দুজনে অদ্বৈত আচার্যকে বলছে তুমি না আচার্য তুমি কি করে জানলে বৃন্দাবন সেখানে বলছে তখন অদ্বৈত গোসাই বললেন যে তুমি যেখানে থাকো সেটি হলো বৃন্দাবন মোর ভাগ্যে তোমার আজ এই গৌর থামে আজ নবদ্বীপে আগমন্ত এইভাবে ব্যাখ্যা করলেন বললেন বলে হ্যাঁ শান্তিপুরে হ্যাঁ শান্তিপুরে শান্তিপুরেই গেছিলেন শান্তিপুরে গেছিলেন গৌরধাম নিয়ে এবার গঙ্গাস্থী সমস্ত কিছু কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক বহির্বাস ছাড়া কিছু নেই শান্তিপুরে গিয়ে সেখানে সন্ন্যাস নেওয়ার শান্তিপুরে প্রথম উৎসব হল সেখানে গিয়ে সমস্ত তাদের এবার শচিমাকে খবর দেওয়ার জন্য নিত্যানন্দবাবু চলে একজনকে আনা নিষেধ করেছে একজনকে আনা যাবে না সেটা হচ্ছে বিষ্ণুবিহা দেবী তাহলে এবার চিন্তা করো বিষ্ণুবিহা দেবী ক্রন্দন করছেন মাথা ঠুকছেন মাটি ক্রন্দন করে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 আমাদের যে কৃভাবে ধরনের লীলা এই প্রকাশ করা গেল বিষ্ণুপ্রিয়া দেবী কি করলেন আস্তে আস্তে আস্তে আস্তে কি করলেন অন্তর্মুখী হয়ে যাচ্ছেন হতে হতে হতে কি অন্তর্ দেখে গেল গৌড বিরহ যন্ত্রণাতে সমস্ত কিছু তিনি আর ছেড়ে দিলেন এমনকি আহারাদিও ত্যাগ অন্দর মহলে থাকেন অন্দর মহলে থাকেন যা কিছু শচী মায়ের পরিচর্যা শচিমায়ের পরিচর্যা করেন তিনি শচী মায়ের জন্য তার ভেতরে যে কান্না যে দুঃখ কষ্ট বক্ষ বিভিন্ন হচ্ছে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 সচিমা বিদায়ের পরে আর কে রইল ঈশান ঠাকুর রইল সচিমা যখন বিদায় গৌরান মহাপু চলে গেলেন তারপরে সচিমা তো এই জগৎ থেকে বিদায় নিলেন সচিমা বিদায় নেওয়ার তারপর রইল ঘরে থেকে একবার দেখাশোনার জন্য একমাত্র রয়ে ঈশান ঠাকুর ঈশান ঠাকুরের তার প্রতি সেবা এবং মহলে তিনি থাকেন বিষ্ণু বিহাদেবী অন্দর মহলে থাকেন আর বেরোন না রকম থাক অন্দরমহলেই থাকেন সেখানেই সব কিছু করেন আর গৌর নাম নিতে নিতে এই যে একটা করে তন্ডুল তাল বাঁচেন একটা করে তন্ডুল সব সমস্ত নাম নিতে এটি টানেন আর এই সারাদিনে যা হবে দিন সেই সামান্য সেই তন্ডুল পা করবে তার অর্ধেক কিছু প্রসাদ নেবেন সারাদিনে ওই বাকি আর কপালে আছে সব পাবে এইভাবে বিশ্ববিদ্যাদ মাঝে মাঝে দেখা যেত শচিমাতা ঠাকুরানি যখন রন্ধন করে ক্রন্দন করছেন এইসব এইসব অন্ন ব্যঞ্জন আমার নিমায়ের বড় প্রিয় তখন ওখানে পুরুষোত্তম ধামেতে সেখানে বলছেন যে যখনই মা এসব রান্না করে কন্দন করেন যে নিমাই এসব খাওয়ায় এটা আমার ইচ্ছা হয় তখন আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখানে গিয়ে এগুলো ভোজন করি মা সেটাকে মনে করে এটা স্ফূর্তি হল স্ফূর্তি স্বপ্নের মতো মনে করে এগুলো বাস্তব যেহেতু ভগবান মায়াময় নয় সে ভগবানকে যদি স্বপ্নেও কেউ দেখে এটা মিথ্যে নয় ভগবান নয় নয়তো যদি কোনো স্বপ্নে মায়ামায় বস্তু দেখো তাহলে সেটা কিন্তু উল্টো ভজন করতে করতে যদি কেউ স্বপ্নেও ভগবানকে দেখে সেটা সাক্ষাৎ দর্শনের মধ্যেই দেখা যাক এই যেমন শচীমা গৌরেনমাপু এসে শচীমা বলছেন যখন এখানে প্রতীতি করবার জন্য বিশ্বাস জন্মবার জন্য গৌর শিখিয়ে দিলেন এখানে শ্রী যখন শচীমাকে বলছেন ভক্ত তখন বলছেন আমার মনে হয় যেন অন্নব্যঞ্জন নিমাই খেলো পরক্ষণে আমার মনে হয় কি বা স্বপ্ন দেখলাম তার শত পূর্ণই রয়েছে আবার অন্য ব্যঞ্জন বেড়ে আবার ভগবান ভোগ লাগান জায়গা গোমায় দিয়ে লেপন করে আবার নতুন করে এইভাবে হয় শেষকালে দেখা গেল যে সচিমা বিদায় নিলেন বিষ্ণুবিয়া দেবীর এবার কঠোর পরীক্ষা জীবনে আমরা যেমন নামাচার্য হরিদাসকে দেখেছিলাম হরিদাস ঠাকুরকে এখানে বিষ্ণুবিহা ঠাকুরানী যে কত বড় আচার্যানীর কাজ করেছিলেন কল্পনা করা যায় কল্পনা করা যায় তার যে আদর্শ গৌরকে তিনি স্বপ্নে দেখতেন কতক্ষ দেখা যাচ্ছে গৌর এসে দাঁড়িয়েছেন দর্শন দিচ্ছেন এরকম হতো প্রায়ই এইভাবে দেখা গেল একদিন গৌরাঙ্গমা প্রভু স্বপ্নাদেশ করছেন যে তোমার সম্মুখে কালকে একজন আসবে আমার অত্যন্ত প্রিয়জন কাকে পূর্ণ কিবাদ করতে হবে তোমার শ্রীনিবাস আচার্যের কথা বলা হচ্ছে শ্রীনিবাস আচার্যজি অনুমত্তের মতো কন্ন করতে করতে যখন ফিরেছেন এ নবদ্বীপে নবদ্বীপে এসে গঙ্গনাথ তীরে পাগলের মতো রয়েছেন তিনি খবর নিয়েছেন বিষ্ণুবিহাদেবী পৃথিবীর কারোর সঙ্গেই দর্শন দেন না তিনি কাকে কেউ দর্শন করতে পারে না দর্শন তিনি দেন না তখন তিনি ক্রন্দন করছেন সেখানে আর বংশীবদন আনন্দ প্রভু বংশীবদন ঠাকুর তিনি ছিলেন বংশীবদনকে যেমন নিজের ছেলের মতো পালন করতেন ঠাকুরানী আর যখনই বিষ্ণু বিয়াদেবী জোর করে কন্দন করতেন আকাশ বাতাসণ হচ্ছে তখন বংশীবদন ছোট ছেলে আরো বেশি করে কান্না করতেন যেন মাথা ওর কান্না থেকে বিষ্ণু বিয়ে দেবী কান্না বন্ধ করে দিতেন বংশীবদন এত চতুর ছিলেন ছোট্ট বয়স থেকে যখনই গৌর দীর্ঘ বিষ্ণু বিয়া দেবী পাগলের মতো কন্দন করতেন পাগলিনীর মতো তখনই সঙ্গে সঙ্গে বংশীবদন আরো দ্বিগুণ কন্দন করতেন এমন কন্দন না আকাশ বাতা ফেলে যাচ্ছে। তখন তার খান্না দেখে তার অবস্থা থেকে বিষ্ণু বিয়া দেবী ছোট ছেলে ধরতে স্নেহতে কিছু দুঃখ কম হতো এইভাবে বংশীবদনকে বংশীবদন মায়ের সেবা করতেন এই এইভাবে বিষ্ণুবিয়া ঠাকুরাণীর সেবা করতেন দিনের পর দিন বংশীবদন ঠাকুরের সঙ্গে দেখা হলো সাজার যে আচার্যের শ্রীনিবাস তার পায়ে হল আমাকে তোমার দর্শন করাতে হবে কৃপা প্রাপ্তি করাতে হবে বংশীবদন বললো চলো একবার দেখি তো আমার এক কিষান ঠাকুর হচ্ছে কে আচার্য কিষান ঠাকুর দুইজন যদি গৌর গিয়ে অধিকার চাই বংশীবদ্ধ আনন্দবু চরণ ধরতে হবে এইটা প্রমাণ দেখলে শ্রীনিবাস তার চরণ ধরলেন আর নাহলে ঈশান ঠাকুর এদের আনুগস্ত করলে আমরা গৌর গৃহে প্রবেশ অধিকার পাবো গৌর গৃহে চারটি খানি কথা না যখন এখানে ক্রন্দন করে ঈশান ঠাকুর পরিচয় জিজ্ঞাসা করার আগে বুঝে গেছেন এই হচ্ছে শ্রীনিবাস এই লক্ষণ এই প্রেমের লক্ষণ এই তো হতে পারে না সাধারণ যখন জানলে শ্রীবাসকে আদর করে নিয়ে এলেন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 তাকে তোমার পূর্ণ ক্ষিপা করতে হবে দেবী রাজি হলেন দেবী রাজি হলেন পৃথিবীর কাউর সঙ্গে রাজ হননি কাউকে দর্শন দেননি রাজি হলেন আস্তে আস্তে তাকে নিয়ে যাওয়া হলো সাবধানে নিয়ে গিয়ে সৎ দণ্ডবোধ করে ক্রন্দন করছেন শ্রীনি আচার্যজি বিষ্ণুবিহার ঠাকুরানি আস্তে আস্তে নিজের অন্দরমহল থেকে একটু বাইরে এলেন এসে বাম পায়ের যে পদাঙ্গুষ্ঠ ধীরে পাটা এগিয়ে দিলেন এবং শ্রীবাস আচার্যের মাথায় স্পর্শ করলেন জগতবাসী ধন জগৎবাসী আন উল্লসিত হয়ে উঠল এই কি এই কী বা পারবে না যে কীভা পেলেন শ্রীবাস ধন্য ধন্য করলো সবাই জয় জয়কার হয়ে গেল শ্রীবাসারের ভাগ্যের সীমা নাই শ্রীবাসের ভাগ্যের সীমা নাই বিষ্ণুবিয়া ঠাকুরের নিচরণ স্পর্শ পেল দেবদর্লভ ব্রহ্মা শঙ্কর কেউ কল্পনা করতে পারেন না সেই কিভাবে এলো শ্রীনিবাস আবার শুধু তাই নয় তারপরে সেই দিন যে প্রসাদ ঠাকুর নাম জপ করে সেই প্রসাদের অর্ধেক অংশের উচ্ছিষ্ট শ্রীনিবাসচার্য পেলেন কৃত কৃতার্থ পেলেন দ্বিতীয় কলেব গৌরাঙ্গের যেন দ্বিতীয় কলেব কল্পনা করা যায় না গৌরাঙ্গের দ্বিতীয় কলেব শ্রীনিবাস আচার্য আশ্চর্য কথা প্রেম বিলা শুরু করলেন এবার শ্রীবাচাচর্য প্রচার আমাদের এই বিষ্ণুপ্রিয়া ঠাকুরাণীর সঙ্গে নিত্যানন্দ শক্তি জান্নবা ঠাকুরানি আসতেন দেখা করতে আলাপ হতো আর অদ্বৈত শক্তি সীতা ঠাকুরানীর তিনিও আসতেন দেখা করতেন তাদের সঙ্গে হতো আর বাড়িতে কাউর সঙ্গে আর যখন দেবী আস্তে আস্তে একেবারে সম্পূর্ণরূপে গুটিয়ে নিয়েছেন নিজেকে একান্ত ভাবে অন্তর্মনা হয়ে গেছেন তখন আর কারা হতো না শেষের সময় তখন কল্পনা বলে একজন থাকতেন তার অন্তরঙ্গা সহচরী তার সঙ্গেই তার অন্তরঙ্গ কথা বলতেন মাঝে মাঝে দুঃখের কথা আর বাইরের কেউ জানতে পারতো না এই নিয়ে ছিলেন ছোটবেলাকার সখী ছোটবেলায় যখন তিনি ছিলেন পূর্বাশ্রমে তখন থেকে তার সঙ্গে বান্ধবী ছিলেন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 চৈতন্য মহাপ্রভু এই সন্ন্যাস নেওয়ার পরে স্বপ্নাদেশ করলেন সেখানে যে যে নিম্ব আছে যার তলায় আমাকে মা দুগ্ধ পান সেই যে নিম্ব বৃক্ষ সেই নিম্ন বৃক্ষ থেকে আমার এক বিগ্রহ তুমি প্রকট করো বিষ্ণুবিহা ঠাকুরানী এবং বংশীবদন দুজনেই দেখে দুজনে একে অপরকে বলতে বলতে বলতে দুজনেই দেখেছে বংশীবদনন্দ বহু তৎপর হলেন সেই বৃক্ষ থেকে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 জগৎবাসী যা দেখে অবাক হয়ে যায় এই গৌরমূর্তি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ প্রকট হলেন সেই মূর্তি প্রকাশের জন্য বংশী বদন প্রভু ভালো দিন ঠিক করলেন এবং সমস্ত বৈশব সমাজকে নিমন্তন্ন করলেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানি সেই বিগ্রহকে নিয়ে গিয়ে রাখলেন এবং স্থাপন করলেন সব কিছু করলেন অপূর্ব সেসব বিলা বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ তিনি প্রাণনাথকে যেন মনে হচ্ছে বিগ্রহ যখন দেখছেন সম্পূর্ণ দেখা যে প্রাণার দাঁড়িয়ে রয়েছে। বিগ্রহ বুঝতে পাচ্ছেন না তিনি বিগ্রহ প্রাণনা দেখ তারা প্রকট হয়েছিলেন নাম বিগ্রহ স্বরূপ তিনি ভেদ নাই তিনি চিদানন্দ রূপ এটা প্রমাণ করলেন গৌরাঙ্গ মহাপ্রু আর মাকেও বলেছিলেন শীঘ্রই আমার বিগ্রহ রূপে নাম রূপে দেখতে পারবে উদয় হবে তাই তিনি প্রতিজ্ঞা রক্ষা করলেন অপূর্ব ব্যাপার অপূর্ব ব্যাপার হল বিষ্ণুবিয়া দেবীর সেই বিগ্রহ প্রকাশ করলেন প্রকাশ করার পরে সেবা চলতে থাকল এবং বিষ্ণু দেবীর যে পূর্বাশ্রমে যে ভাই ছিল তার কাছে সেবা নিজের ভাই নয় এটা হচ্ছে বিষ্ণু যে কাকা অর্থাৎ সনাতন মিশ্রের যে ভাই আর তার ভাইয়ের যে পত্নী ছিল পত্নী বেঁচে ছিলেন কিন্তু ভাই ছোট বয়সে চলে গেছিল তার নাম বোধ হয় মাধব তাই না মাধবান এবার সেবা করবার দায়িত্ব দিলেন ধীরে ধীরে সেবা প্রকাশ হলো সেই বিগ্রহ দেখতে পারো বিষ্ণুবিদা প্রাণদার রয়েছে নবদ্বীপে নবদ্বীপে রয়েছে গঙ্গা যেহেতু এপার ওপার হয়ে গেছে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 ইত করার সঙ্গে সঙ্গে সব ভক্তগণ বাইরে সংকীর বিষ্ণুবিদাদেবী মন্দিরের ভেতর ঢুকলেন কেউ জানে না কি জন্য মন্দিরে ভেতর ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন দরজার খোলা না সবাই ভাবতে ভেতরে কি করছেন কে জানে দরজা বন্ধ বাইরে সংকীর্তন চলছে বিষ্ণুবিদাদেবী কি করলেন সেই প্রাণনাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন প্রাণনাথের বিগ্রোহে বিলীন হয়ে গেলেন দরজা খোলা হলো দেখে গেল বিষ্ণু বিয়াদেবী নাই না শক্তি তার কাছে চলে গেছে যে বিরহ যন্ত্রণা বিষ্ণু বিয়া সহ্য করতে হয়েছিল এটা প্রচুর পরিমাণে আলোচনা হওয়া দরকার তা যদি না হয় আমাদের কাণ্ডজ্ঞান হবে না যে কি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল বিষ্ণু কি বিরহ যন্ত্রণা তিনি অনুভব করেছিলেন এই বিপলম্ব ভাব এইটাই কিন্তু ভজনে।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 একটা বই লেখা হয়েছিল ভগবত সাক্ষাৎকার ভগবৎ সাক্ষাৎকার সেই বইটা নিয়ে নেবে চৈতন্য গুলি মাঠে পাওয়া যায় সেখানে সব উত্তর পাব সব এই করে লেখা হয়েছিল তুজ্জাশী মহারাজের নামে বার করা হয়েছিল তার আসে করতে হয়েছে সব সন্দর্ভে সব বিচার আছে সেখানে প্রত্যক্ষ দর্শন পরক্ষ দর্শন এই সব সব উত্তর পেয়ে যাবো অপূর্ব যখন ভগবান স্ফূর্তিপ্রাপ্ত হয় নাম করতে করতে এটা প্রত্যক্ষ দর্শনের থেকে কম কিছু নয় নাম এবং নামিত অভিন্ন তুমি যদি সন্দেহ হয় তাহলে নাম করতে করতে স্ফূর্তি এইটা বোধ হয় সাক্ষা দেশে আমার কাছে দাঁড়ালো এর থেকে কম কিছু আছে তা নয় তা নয় ধুব মহার যখন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 এবং ইচ্ছে করে ভগবান কি করলেন তার অন্তর থেকে ধ্যান করলেন অন্তর থেকে যেই অন্তর্ধান করলেন তখন ধুম মারা ধুমারি কি হলো এতক্ষণ দেখছিলাম কোথায় যেই তাকালেন বাইরে দেখে দেখেন যাকে অন্তরে দেখছিলেন বাইরে দাঁড়িয়ে দিয়েছে কিছু বলতে পাচ্ছেন না বাচ্চা ছেলে কিছু স্ফূর্তিমাত্র হাই কাঁপছেন তখন ভগবান কি করলেন দিব্য শঙ্খ সেই যে জনের শঙ্খ সেটা তার গালেতে যখন স্পর্শ করে দিলেন যেই গালেতে স্পর্শ করে দিলেন সঙ্গে সঙ্গে এগুলা স্ত্রুতি আরম্ভ করলেন অনর্গ স্তুতি করতে আরম্ভ করলেন ধুব মহারাজ ভগবানের তাহলে ভক্ত জীবনে যে ভজন করতে করতে ভগবানের যে প্রত্যক্ষ দর্শন এবং পরক্ষ দর্শন বা অন্তরে যে গুলো হয় এগুলো কম কোথাও নয় ভগবান নাম এবং অভিন্ন এবং এর মধ্যে কিছু বিচার আমাদের এখানে উপস্থাপনা করা উচিত সেটা হলো এই যে যখন গৌরাং মহাপুর পুরুষোত্তম ধর সন্ন্যাস লীলা করছেন ভগবান যখন লীলা সংবরণ করেছেন তারপরে কিন্তু বিষ্ণুকিয়া দেবী লীলা সংবরণ করেছেন বোঝা গেল কথাটা ভগবান যখন অন্তর্ধান করেছেন সন্ন্যাস লীলা করছিলেন পুরুষোত্তম ধামে সংবরণ করার খবর যখন আসে তারপরে কিন্তু সারা জীবনেতে কোনদিন ভুলক্রমেও স্ত্রী সম্বাসন করেন না আমরা কালকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম অনেক কথা গুরুত্বপূর্ণ কথা স্ত্রী সম্ভাষণ ব্যাপারটা সবার বোধকম্য হয় না কোনটা স্ত্রী সম্ভাষণ হলো এখনটা স্ত্রী সম্ভাষণ হলো না এটা অনুভবের বিষয় হয় না ছোট স্ত্রী জন্য তাকে ত্যাগ করেছিলেন বাইরের দৃষ্টিতে কিন্তু অন্তর্দৃষ্টিতে আবার তাকে কিন্তু সে গন্ধর্ব রূপে তাকে গ্রহণও করেছে এই কথা কালকে আলোচনা করা হয়েছিল এখন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 যখন প্রভু কিছু জানি না তুমি যদি শুনতে চাও আমি তার কাছে শুনি তুমিও সেখানে যাও কিন্তু প্রদ্যশী যখন প্রথম দিন গিয়ে ফ্রেশ ছিলেন সেবকের মুখে শুনলেন এইরকম সেবা করছেন অন্তর মহলে অন্ধর মাথায় বাস করলো আবার কি কথা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 এগুলো মহাপ্রুষ শিক্ষা দিয়েছেন জগতবাসকে অপূর্ব ভাবে কালকে এসব কিছু আলোচনা হয়েছিল এখন রায়মহাশয়ের এই যে দেবদাসীগণকে শিক্ষাদানের প্রসঙ্গ এটা যদি আপনাদের মধ্যে কেউ জেনে নেন এটা স্ত্রী সম্মাসন হয়েছে তাহলে সেটা সর্বনাশ হয়ে যাবে কি আশ্চর্য তাদেরকে সমস্ত কিছু সেবা করছেন এরা কি বুদ্ধিতে না নিজেকে দাসী বুদ্ধিতে করছেন রাধারানী যেমন সেবা করেন সেই বুদ্ধিতে থাকে তাদের করছেন জগন্নাথের সেবার জন্য কিন্তু লোকে এসব জানতে পারছে না লোকে প্রভুপাত জানিয়েছেন যে অজ্ঞ লোকের রায় এই যে এই যে সেবার বৈশিষ্ট্য এটা বুঝতে না পেরে কেউ যদি রায় রামানন্দের গায়েতে কিছু কাদা সেটাতে চায় বদনাম দিতে চায়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 কিছু কিছু জনগণ জানেন তারা হোক এক হলো এসে গণমতো রায় রামানন্দ জানেন গণমতী করলো করে একটা টিম হল কথাগুলোর যারা এই অজ্ঞলো ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণাকে অজ্ঞলোকের গণম গণমতের দ্বারা আমরা পুষ্ট করব না আমরা কখনোই মানবো না রায় রামানন্দ নিপাত এই কথাটা কখনোই বলবো না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 ব্যক্তি বা বস্তুর প্রতি ভোগ্য ধারণা নিয়ে যদি দৃষ্টিপাত করবে সেটাকে বলে যশীর সঙ্গ সেটাকে বলে ভোগ্যধারণ ছেলে যদি কোনো স্ত্রী ব্যক্তি পুরুষের ওপর ধারণা করে পুরুষাকার দর্শন করে তাতেও তার যোশীর সঙ্গ হয়ে গেছে স্ত্রী যশীর সঙ্গ করছে পুরুষ যশীর সঙ্গ করছে যোষিত কথা মানে গৌরিয়া মাঠে একমাত্র ভালো করে ব্যাখ্যা করতে পারেন এই দিনে কামিনী যোশী কাঞ্চন যোশী প্রতিষ্ঠা যোশিত প্রতিষ্ঠা সাধৃষ্টা সপচ রমণী এমনি রমণী নয় প্রতিষ্ঠা সপচ রমণী তোমার হৃদয় নাচে তার তোমার সঙ্গ হচ্ছে না সপচ রথের তাবৎ কি হয় কৃষ্ণ সুখের ব্যাপারটা কৃষ্ণ ভক্তি কথম অভ্যুদয় হবে কি করে অভ্যুদয় হবে হতে পারে না কখন এইজন্য এটা বড় কঠিন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 ভাষণ দিলে পরে স্পর্ধা বৃদ্ধি পাবে তোমার অধ্যত্ত বৃদ্ধি পাবে ওই জন্য গুরুপ্রদ্য বলেছেন কোনোদিন বাবা ভাষণ দিও না এমন আমি ওই ভাষণ দিই আপনাদের চরণের রেণু নিয়ে আপনাদের আদেশে কিছু হরিকতা আলোচনার চেষ্টা করি তাও সৌত পন্থায় যা গুরুবর্গের থেকে শুনেছি আমার নিজস্ব কিছু নাই ওই জন্য গুরুবর্গ আদেশ করে দিয়েছেন সন্তবশ্রী মহারাজের চিঠি তোমাকে দেখিয়েছি আদেশ করেছেন বা ভাষণ হরিকথা যখন বলো তীব্র হরিকথায় যদি তিনি এই কথা বলেছেন আজ থেকে 10 বারো বছর আগে এই কথা যেরম ভাবে আমি নাও মারা যাবে কথা বদলাম লেখাও বদলাম না কথা আমার প্রাণ আছে সুযোগ এলো আমাকে যদি বলে আপনাকে মেরে ফেলব মেরে ফেল পরিবর্তন করব কথা আমার না গুরুবর্গের দায়িত্বটা তাদের দায়িত্বটা থাকে এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরাতে লীলা বিলাস করছেন ঠিক সেই সময় একটা ঘটনা ঘটলো সেই ঘটনাগুলো বিচার বিশ্লেষণ করলে বিষ্ণুবিধা দেবের পূর্ণ কৃপা না এই সবগুলো বোঝা যাবে না বিষ্ণুবিধা দেবের লীলা এখনো বৈশিষ্ট্য কিছু বলবার আছে কিছু বিশেষ এখানে দেখো চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরাতে লীলা করছেন গম্ভীরার অন্তঃকরণে সেইখানেতে একদিন প্রায়ই দেখা যেত একদিন দামোদর পণ্ডিত তাকে শাসন করলেন দামোদর পণ্ডিত তাকে শাসন করলেন